উল্লেখ্য যে চট্টগ্রামের বাইর মাদ্রাসা পীর সাহেবের কাছে তিনি ওই আস্তে করে কাঠটা ধ্বংস করে দিয়ে আসলেন ওই যে বেদা তৌহিদ তৌহিদের যে কাঠের কথা বলছিলাম তৌহিদের কাঠটা তিনি কি করলেন নষ্ট করলেন এছাড়া কিছুই নয় কারণ এই ভিত্তি ইস্তাবের মধ্যে নেই সেটা যত বড়ই ফিরোক না কেন এমন পর্যায়ের বুজুর্গ যে মাথার উপর আগুন চলতেছে আপনারা দেখতেছেন তারপরেও তার হাতে বাইয়া গ্রহণ করা হারাম কারণ যতক্ষণ পর্যন্ত আপনি রসুল সাল্লাহাম হাদিস না তখন পর্যন্ত এই ধরনের বাইয়া কোন সুযোগ ইস্তামের মধ্যে নেই